আসসালামক বরহমুলিলাম রসুলিল্মাীিম ওমন আদম ওফিলবরি ও রকন তুমআলা सामाजिक शांति प्रतिष्ठा इसलमर भूमिका एवं इसलमर दिक्कना नहीं धारावाहिक आलोचना करोचनारूचनाते आलो ही इसलम जो सकल मानुषरिक सम्पर्कगल के गुरुत्व दिए मानूष मानुषर सलाफेलाते एकसाथे उठा बसा करते विभिन्न भावे तेरह मध्य জীবনের প্রয়োজনে যে সকল সম্পর্কগুলো গড়ে ওঠে এমন বেশ কিছু মানুষের সম্পর্ককে নিয়ে আমরা বলেছিলাম যে আল্লাহর কোরআন এবং ইসলাম এই সকল সম্পর্কগুলোকে সুন্দরভাবে পরিচালনা করতে এবং রক্ষা করার তাকিদ করেছে যেমন আলাহ কাতুল আরহাম মানুষের আত্মীয়তা এবং রক্তের সম্পর্ক আলা কাতুল জার প্রতিবেশীদের সাথে মানুষের সম্পর্ক আলাহ কাতুল সাদাকাহ বন্ধু বান্ধব এবং মানুষের যে সার্কেল তাদের সাথে মানুষের যে সম্পর্ক আলা আলাহকাত আহম্মতুল মুসলিমিন মানুষের সাথে মানুষের যে সম্পর্ক একজন মুসলমান হিসেবে এবং আলা আল্লাহ কাতব বিগৈরুল মুসলিমিন অমুসলিমদের সাথে মুসলিমের যে সম্পর্ক প্রতিটি সম্পর্ক নিয়ে আমরা বিশদ আলোচনা করেছি এরপরে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো মানুষের সমাজে যে সম্পর্কগুলোকে গুরুত্ব দিয়ে পরিচালনা করতে হয় এমন কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি আল আলা আকাহ বাইনাল আজির ইবুল মুস্তাজির শ্রমিক ও তার মালিকের মধ্যকার যে সম্পর্ক এ বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি এবং আলা আলা বাইনাল বা ইয়া ইবুল মুস্তারি ক্রেতা এবং বিক্রেতার মধ্যে সুন্দর সুসম্পর্ক কিভাবে রক্ষা পেতে পারে সেজন্য ইসলামের কী দিক নির্দেশনা সেটা আমরা আলোচনা করেছি এবং সমাজের নিগৃহীত শ্রেণী বা অসহায় একটি শ্রেণী ইয়তিম এবং দুর্বলের কিছু অধিকার এবং তাদের প্রতি দায়িত্ব পালন সম্পর্কে আমরা আলোচনা করেছি মানুষের প্রতি মানুষের যে দায়িত্ব এবং কর্তব্যবোধ সেটা যদি মানুষ সঠিকভাবে রক্ষা করে তাহলেই আসলে মানুষের সাথে মানুষের সুন্দর সম্পর্ক গুড রিলেশন কোঅপারেশন এবং সমন্বয় গড়ে উঠতে পারে তখন কারো দ্বারা কেউ কষ্ট পাবে না প্রত্যেকে অপরের অধিকারের প্রতি সচেতন থাকবে এভাবে একটি শান্তির সমাজ গড়ে উঠবে এই বিষয়ের উপর আমরা সর্বশেষ আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা আনতে চাই সেটি হল হকুকুল ইনসান আমরা আমাদের এই সিরিজ আলোচনায় বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মানুষকে আমরা বিবেচনা করে তাদের সাথে সম্পর্কের গুরুত্ব এবং সম্পর্ক রক্ষা করার বিভিন্ন দিক নির্দেশনা আল্লাহর কোরআন এবং হাদিস থেকে আমরা আলোচনা করেছি এক একটা আঙ্গিক থেকে মানুষের যে পরিচয় সেই পরিচয়কে আমরা সামনে রেখে সেই মানুষকে আমরা মূল্যায়ন করে তার সাথে পরস্পরের সম্পর্ক রক্ষা করার বিষয়ে ইসলামের শিক্ষা আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবার আমরা মানুষকে সকল পরিচয়ের ঊর্ধ্বে আত্মীয়তার সম্পর্ক প্রতিবেশী সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক মুসলিম অমুসলিমের পরিচয় শ্রমিক মালিক ক্রেতা বিক্রেতা গরিব ধনী সব পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষ হিসাবে মানুষের যে অধিকার মানুষ হিসাবে মানুষের যে মর্যাদা মানুষ হিসাবে যে মানুষের আল্লাহ রব্বর আলমিনের দেওয়ার সম্মান एक कथा बोलते ग्यूमान रथा मानुषर जो मौलिक अधिकारगल जो अधिकार आल्लापाकरबुल आलमीन मानुषर जन निश्चित करजक दुनिया जे मानुषर अधिकार नहीं सोचार सारा पृथिवीते ही आज के समय सर्वाधिक आलोचित एक विषय यहां एक आलोकपात कर देखते पा इसलम और कुरान सुनार आलोके जो मानुषर सकल परिचय ऊर्धे मानुष्य अधिकार मानुषर मर्जादा इसलम कि भावे रक्षा करपष्टि मानुषर सृष्टिकरता महान रबुल आलमीन मानुष के सम्मान और अधिकार दिए सेधिकार रक्षा करारे আল্লাহ রবুর আলামিন কোরআনে পাকের মধ্যে এবং তার মনোনীত জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে তার নবী মোহাম্মদুর রসুরুল্লাহ সাল্লিসাল্লামের মাধ্যমে যে আলোক দিয়েছেন যে নির্দেশনা যে গাইডলাইন দিয়েছেন সেটাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষের অধিকার নিশ্চিত করার ব্যবস্থা প্রিয় দর্শক তাই আজকে আমরা विषय आलो एक आलोचना सूचना करते चाहिए इसलमे मानुषर अधिकार कि भाव निश्चित करश्चित करोचना सूचना दादाजी कथाटी उत्थपन करते चाहिए हलो मानुष्टर अधिकार निश्चित करार आगे मानुषर अधिकार देख मानुषर जो मौलिक परिचय से कभी उत्थपन कर अल्लाहर कुरान मानुषर से ही परिचयटूकुरा प्रथम जानब जी परिचय आल्लाहर कुरान मानुषर जे बेसिक तरह सम्मान मौलिक जो सम्मान इसलम निश्चित करान मर्जदार प्रेक्षी मूलत मानुषर अधिकार इसलम चूड़ान कर अल्लाह रबुरा आलमीन कुरान एपर मध्य مانسیر مریادہ دیا اللہ مانو جاتی کے سنمانت کرپن کر ترکیم رزک پردان کرفد اللہ خلکنا تفدئی এবং আমার অনেক সৃষ্টি জগতের উপরেই মানুষকে আমি মর্যাদাবান করেছি আল্লাহর ঘোষিত এই মানুষের মর্যাদা এবং সম্মান সেই সম্মান বিভিন্ন আঙ্গিকেই কোরআনে পাক এবং ইসলাম মানুষের সম্মান নিশ্চিত করেছে তার কয়েকটি দিক আমরা আলোচনা করতে পারি আল্লাহ রব্বুল্লা আলমিন মানুষকে সৃষ্টি করেছেন সৃষ্টি করার সময় মানুষকে আল্লাহ রবুল্লাহ আলমিন তাঁর যে আঁকার আকৃতি দিয়েছেন সেই আকৃতি মানুষের যে রূপ সেটা আল্লাহর আলামিন সর্বশ্রেষ্ঠ আকৃতিতে মানুষকে গঠন করেছেন কোরআন সুরত তিনের মধ্যে আল্লাহরুল আলমিন মানুষের অবয়ব এবং মানুষের গঠন সম্পর্কে স্বয়ং মানুষের সৃষ্টিকর্তা রব্লা আলমিন ঘোষণা করছেন যে আমি মানুষকে সর্ব উত্তম এবং সবচেয়ে সুন্দরতম গঠনে সৃষ্টি করেছি এটা হলো মানুষের সম্মানের এবং মানুষের মর্যাদার প্রথম পয়েন্ট যেটা আল্লাহ রব্বুল আলমিন কোরআনে পাখের মধ্যে উল্লেখ করলেন মানুষকে সুন্দর আকৃতিতে গঠন করে আল্লাহ রব্বুল্লাহ আলমিন নিজের পক্ষ থেকে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে মর্যাদাবান আত্মা রুহ আল্লাহ রব্বুল্লাহ আলমিন দান করেছেন আল্লাহ বলছেন সুরায় হামিমা সাজদার মধ্যে যে আল্লাহ নিজ হাতে মানুষের দেহ গঠন করলেন এবং আল্লাহ নিজের পক্ষ থেকে মানুষের দেহের মধ্যে রুখ তথা আত্মা ফুৎকার করলেন দান করলেন এটা প্রথম মানব আদম আলিহি সাল উসাল্লামের সৃষ্টির ইতি কথা যে আদম আলিহিহী ইসাল্লামের দেহ আল্লাহ রব্বুল আলমিন নিজের হাতে গঠন করেছেন এবং সেই গঠন করার পর আল্লাহ রব্বুল আলমিন নিজের পক্ষ থেকে আদম আলিহি সালামের সেই দেহের মধ্যে প্রাণ সঞ্চার করলেন এবং তার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন রুহ তথা আত্মা ফুতকার করলেন এটা আল্লাহ নিজে করলেন এতে মানুষের প্রতি একটি বিশেষ সম্মান এবং মর্যাদা আল্লাহর আলমিন ঘোষণা করলেন প্রিয় দর্শক আমরা এখন ছোট্ট একটি বিরতিতে যাব বিরতি থেকে ফিরে এসে আমরা মানুষের এই আল্লাহ প্রদত্ত সৃষ্টিগত সম্মান এবং মর্যাদা নিয়ে আরও কিছু আলোকপাত করবো আপনারা সাথেই থাকবেন ইনশাল্লাহ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 बेचे थका मुस्लिम प्रथम खंड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 সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ টিভি বাংলায় আসসালাম আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দর্শক আমরা বিরতির আগে বলছিলাম যে মানুষকে আল্লাহ রবমিন সম্মানিত করেছেন মানুষকে সম্মানিত করার আরেকটি গুরুত্বপূর্ণ দিক কোরআনে পাকের মধ্যে উল্লেখিত হয়েছে আল্লাহ ঘোষণা করেছেন যে ইল্লা ইবলিস। মানুষকে সৃষ্টি করার পর আল্লাহ রবুল আলমিন আল্লাহর এক মহা সম্মানিত সৃষ্টিজীব ফিরস্তা মালাইকাদেরকে দিয়ে আল্লাহর রবুল্লা আলমিন প্রথম মানব আদম আলীহি সালাত সালামের সম্মুখে আল্লাহ সেজদা আদায় করলেন তাদেরকে বললেন আদম আলীহি সালামের সম্মুখে সাজদা করতে তো এই সাজদার মাধ্যমে মূলত আদম আলীহি সালামের সম্মান এবং মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে প্রদর্শিত হয়েছে এবং আলটিমেটলি গোটা আদম সন্তান মানব জাতির ইয়েতে সম্মান এবং মর্যাদা আল্লাহ রাবুল্লা আলামিন প্রতিষ্ঠিত করেছেন মানুষের সম্মানের আরেকটি দিক আল্লাহ ঘোষণা করেছেন ও আল্লা আদম আল আসমা আকুল্লাহ আল্লাহ সকল জিনিসের জ্ঞান প্রথম মানব আদমা আলী সালাতামকে আল্লাহ দান করেছেন যে জ্ঞানের দ্বারা সম্মান করা জ্ঞানের দ্বারা মর্যাদাবান করা সম্মানিত করা এটা প্রথম আল্লাহ রব্ব আলমিন মানব জাতিকেই করলেন মানব জাতিকেই আল্লাহ রব্ব আলমিন সবচেয়ে বেশি জ্ঞান দিয়েছেন এবং জ্ঞানের অধিকারী করেছেন জ্ঞান এবং ইল এটা হলো সম্মান এবং মর্যাদার প্রতীক সম্মানের মানদণ্ড মর্যাদার এটি হল উপায় সেই মর্যাদাবান আল্লাহ রব্বুল্লাহ আলমিন মানব জাতিকে দান করলেন এর মাধ্যমে মানুষকে আল্লাহর রবুল্লাহ আলমিন মূলত সম্মানিত করেছেন ঠিক তেমনিভাবে আল্লাহর রব্বুল্লা আলমিন মানুষকে যে পরিচয় দিয়ে পৃথিবীতে প্রেরণ করলেন মানুষকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন খলিফা হিসেবে ایک مہا سنمان دنیا تے مانو جاتی کر لہجے خلیفا اللہ فرش لکھے ہمیں پتویتے خلیفا سرٹی کرو تو یہ خلافا نسند জন্য مانو جاتر একটি سنمان আসন। যে আসনে আল্লাহ রবুলা আলমিন একমাত্র মানব জাতিকে অধিষ্ঠিত করেছেন এবং এটা মানুষের জন্য অনেক বড় গৌরব এবং মর্যাদার বিষয় আল্লাহ রব্বুল আলমীন মানুষকে অন্য সকল সৃষ্টি জগতের উপর বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত করার ঘোষণা আল্লাহ দিয়েছেন বিভিন্নভাবে আল্লাহ রবুলা আলামিন অন্য সকল সৃষ্টি জীবের উপর মানুষকে আল্লাহ বেশি সম্মানিত করেছেন আল্লাহর কুরান বলছে ওফাদাল আলা মিমমান খালকনা তফদিলা সুরতুল ইসলার মধ্যে আল্লাহ বলছেন ওফাদাল্লাহম আমি মানুষকে ফজিলত দিয়েছি মানুষকে আমি সম্মান দিয়েছি মর্যাদা দিয়েছি আলা কাসির ইম মিম্মান খালকনা আমার বহু সৃষ্টি জগতের উপর এভাবে আল্লাহ রবাহ আলমিন মানুষের সম্মান এবং মর্যাদা আল্লাহ রবুল আলমিন বর্ণনা করলেন ঠিক তেমনি ভাবে মানুষের সম্মান এবং মানুষের মর্যাদার আর একটি গুরুত্বপূর্ণ দিক পবিত্র কোরআনে পাকের মধ্যে আল্লাহ রব্বুল আলমীন উল্লেখ করেছেন যে সৃষ্টি জগৎকে আল্লাহ রব্বুল আলমিন মানুষের অনুগত করে দিয়েছেন সৃষ্টি জগৎকে আল্লাহ রব্বুল আলমিন মানুষের তাবে এবং মুসাক্ষর করে দিয়েছেন কোরআন বলছে ফিল যে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুই আল্লাহ রব্বুল আলমিন তোমাদের সামনে নত করে দিয়েছেন এবং তোমাদের অনুগত করে দিয়েছেন জামি আমিনহ এটা এক আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে তোমাদের জন্য বিশেষ অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে বিশেষ সম্মান ইন্নাফি জা আলিকা আয়াতিল্লি কৌমিফাক যারা চিন্তাশীল তাদের জন্যে এখানে অনেক নিদর্শন রয়েছে বুঝবার যে আল্লাহ রব্বুলা আলমীন মানুষকে কতটা সম্মান করলেন কতটা মর্যাদার আসনে অধিষ্ঠিত করলেন কোরআনে পাকের মধ্যে আল্লাহরুল আলমিন আরো দোয়া শিক্ষা দিয়েছেন সুভান যখন মানুষ কোনো আরোহণের উপর আরোহণ করবে কোনো বাহনের উপর আরোহণ করবে কোরআনে পাক এই আয়াত যখন অবতীর্ণ হয় তখন মানুষ বিভিন্ন প্রাণী বড় বড় শক্তিশালী প্রাণীকে বাহন হিসেবে ব্যবহার করত আজও করে মানুষ উঁট হাতি ঘোড়া ইত্যাদি এই জাতীয় বড় বড় অনেক শক্তিশালী প্রাণী এ সকল শক্তিশালী প্রাণীকে মানুষ বাহন হিসাবে ব্যবহার করে মানুষকে নিয়ে এসকল প্রাণীগুলো তারা তাদের জীবন পাওয়ার চেষ্টা করে মানুষকে নিয়ে গন্তব্যে পৌঁছার চেষ্টা করে তাঁর বিস্ময়কর অনেক বিবরণ আল্লাপা আকরব্বর আলমিন কোরআন মধ্যে তুলে ধরেছেন ঘোড়া মানুষকে নিয়ে কিভাবে মানুষের গন্তব্যে পৌঁছার জন্য তার জীবনকে উজার করে দেয় সুরা আল্লা আদিয়াতের মধ্যে আল্লাহর আলামিন তার চমৎকার এবং শিক্ষণীয় বিবরণ আল্লাপা আকরব্বর আলমিন সেখানে তুলে ধরেছেন মানুষের জন্য যেখানে অনেক শিক্ষণীয় ব্যাপার রয়ে গেছে বিশাল উঠ कत शक्तिशाली प्राणी जी उट एक शत जन मानुषर शारीरिक शक्ति एक उटके नियंत्रण करार मत क्षमता राखेना कंतु शी आल्लाबुल आलमीन से विशाल देही उटकेल्ला मानुषर अनुगत कर दिल एक, एक शत उट के एक छोट बालक से रशीदी टे जा समस्त उटगुलो से बालकर आनुगत्य कर तरह पिछने पिछने छुटे বিশাল দেহের হাতি ছোট্ট মাহুতের নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে আল্লাহ রব্বুর আলমিন কোরআনে পাকের মধ্যে সে কথাই বলছেন যে একটা হাতি যদি তোমার অবাধ্য হয়ে যায় শত হাজার মানুষ মিলেও তোমাদের শারীরিক কৌশল শক্তি দিয়ে তোমরা সে হাতিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখো না একটা বিশাল উট সেই উটকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা তোমার ছিল না এই ঘোড়ার মতো দ্রুতগামী এই জন্তুকে তুমি কোনোভাবেই তোমার বসীভূত করতে পারতে না। কিন্তু মানব এই মহাসম্মান আল্লাহ রব্বর আলামিন তোমাকে দিয়েছেন সমস্ত সৃষ্টি জগৎকে আল্লাহ রা তোমার অনুগত করে দিয়েছেন আর তাই উঠ তোমার আনুগত্য করে তোমাকে নিয়ে শত শত মাইল পথ উঠ মরুভূমির পথ অতিক্রম করে চলে যায় হাতি তোমার আনুগত্য করে তুমি বিশাল এই হাতির দেহের উপর উঠে বসে তাকে পরিচালনা করো কখনো কখনো তাকে তুমি আঘাত করো হাতি কখনো তোমার সাধারণত অবাধ্য হয় না তোমাকে নিয়ে হাতি মাইলের পর মাইল পথ চলে যায় ঘোড়া এমন দুরন্তগতির জন্তু তোমার নির্দেশনায় তোমার পায়ের ঘোড়ালির সামান্য একটু আঘাতে সেই ঘোড়া তার জীবনের মায়াকে তুচ্ছ করে তোমাকে নিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটতে থাকে বনপাদার পাহাড় সব কিছুকে সে মারিয়ে তোমাকে নিয়ে তোমার গন্তব্যের পানে ছুটতে থাকে এক বিস্ময়কর আল্লাহাক রবুল্লা আলমিনের কুদরাত যে মানব তোমার জন্য আল্লাহ রব্বুল আলামিন, গোটা পৃথিবীর সমস্ত মখলুকাত সমস্ত সৃষ্টি জগৎকে আল্লাহ রব্বুল আলামিন তোমার অনুগত করে দিয়েছেন তোমার সেবায় নিয়োজিত করে দিয়েছেন এই ঘোষণার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন, মানুষের সম্মান মানুষের মর্যাদার একটি বিবরণ একটি পর্যায়ে একটি মাত্রা আল্লাহ আল্লাহাকব্ব আলমিন বর্ণনা করলেন প্রিয় দর্শক এভাবেই বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আল্লাহ রব্বুর আলমিন মানব জাতিকে যে সম্মান এবং যেই মর্যাদা দিয়েছেন এই সম্মান এবং এই মর্যাদা আল্লাহ রব্বুর আলামিন পৃথিবীতে আর কোনো সৃষ্টি জগৎকে দান করেননি মানুষকে যে সৌন্দর্য আল্লাহ রবুর আলমিন দান করেছেন এমন চমৎকার নিখুঁত এমন নিখুঁত সৌন্দর্য গঠন প্রণালী আল্লাহ রব্বুল আলমীন আর কারো ক্ষেত্রে ব্যবহার করেননি একমাত্র মানুষের গঠনকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন নিখুঁত করে দিয়েছেন এমন চমৎকার গঠন আকৃতি দিয়ে আল্লাহ রব্ব মানুষকে সৃষ্টি করেছেন জ্ঞান এবং এলেম এই জ্ঞান এবং এলেম যেটা আল্লাহরুল্লাহ আলমিনের সিফাত ছিল সেই জ্ঞান এবং সেই এলেম আল্লাহর রব্বুল্লাহ আলমিন তার পক্ষ থেকে মানবজাতিকে সর্বাধিক মাত্রায় আল্লা দান করেছেন এভাবে বিভিন্ন উপায়ে মানুষকে আল্লাহ রাবুল আলমীন এক সম্মানিত আল্লাহর মখলুক এবং জাতিতে সৃষ্টি করে আল্লাহ ঘোষণা দিলেন আমি আল্লাহ রব আলীন মানুষকে আমি সম্মানিত করেছি ওফদ্দাল আলা কমান আর আমি মানুষকে তাদের অন্যান্য সৃষ্টি জগতের উপর স্পষ্টভাবে পরিষ্কারভাবে আমি তাদেরকে अग्रसर कर दिए फजिला दानी तरह जे उच्च मर्यादा रब्बुर आलमीन मानव जी के असीन कर दर्शक ये मानुषे सम्मान सृष्टिगत भाव मानुषे मर्यादा आल्लाह रबुरा आलमीन मानुष के से प्रथम दिन थे सूचना दिन थके आल्ला दान कर मर्जदा यही हल प्रकृत अर्थे मानुषर जो अधिकार से अधिकार प्रतिष्ठान ব্যাকগ্রাউন্ড এটাই হলো তার মূল কারণ এই সম্মান এবং মর্যাদার ভিত্তিতেই মানুষের অধিকার নির্ধারিত হবে যে এত সম্মানিত মাক এত মর্যাদাবান আল্লাহর সৃষ্টি তার কি হকুক হওয়া উচিত তার কি অধিকার হওয়া উচিত তার প্রতি কীরকম আচরণ হওয়া উচিত তার প্রতি কীরকম দায়িত্ব পালন করা উচিত যেরকম সম্মানিত সেই সম্মানিত মাক লোকের সাথে সেরকম আচরণ হতে হবে যাতে তার সম্মান রক্ষা পায় মানুষের এই সম্মান এবং তার এই মর্যাদা মানুষের এই শ্রেষ্ঠত্ব এটাই হল মানুষের অধিকার এবং মানুষের হকুক প্রতিষ্ঠিত হওয়ার বুনিয়াদী ব্যাপার কাজেই আমরা মানব জাতির এই সম্মান এবং এই মর্যাদা উপলব্ধি করার চেষ্টা করব। এবং আমি আপনি আমরা আল্লাহ রব্বুল আলমিনের সেই সম্মানিত মখলুক হতে পেরে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমরা শুক্রগুজার হব যে আল্লাহ তুমি তো আমাদেরকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত মখ্লুক মানুষ করে তুমি দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করলে হে রব্বুল্লা আলমিন আমাদের প্রতি এটা তোমার বড়ই অনুগ্রহ বড়োই মেহরবানি তুমি আমাদেরকে তৌফিক দান করো যেন আমরা তোমার দেয় মর্যাদা আমরা রক্ষা করতে পারি ये सम्मान जाना धरे रखते सम्मान एवं मर्यादा धरे रेखे जान जीवन परिचालना आर तुम्हारे फिर आसते प्रिय दर्शक सम्मान और मर्यादार भित मानुषिकार मानुषर की संरक्षित रेस परवर्ती पर आलोचना करब से आलोचना शुरार आमंत्रण जानिए आजकल मत एखे हमें शेष करी वसल्लाउम्मी ওলহি ওসাহিন আসসালামুকুম বহাম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 তিন আট তিন আমরা অনেক গুণাহের কাজ করি দিনে আর রাতে সকাল আর সন্ধ্যায় জেনে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 বড় গুণা প্রতি সোমবার ও শনিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়